98.3 जकर गल्प रतन बाबू और से लोकटा गल्पाठे मीज गल्पट प्रथम प्रकाशित है सन्देश पत्रिकाय कार्तिक अग्रह तेरश सतर बंगबाब्दे अर्थात उन्नीसश सत्तर ख्रीटे प्रधान चरित्रे मणिलाल मजुमदार शम्भुबू पंचा एवं रतनबाबू शुरू हतनबाबू और से लोकटा ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে এদিক ওদিক দেখে রতনবাবুর মনে একটা খুশির ভাব জেগে উঠল জায়গাটা তো ভালো বলেই মনে হচ্ছে স্টেশনের পিছনে শিরিশ গাছটা কেমন মাথা উঁচিয়ে রয়েছে তার ডালে আবার একটা লাল ঘুড়ি আটকে রয়েছে লোকজনের মধ্যে ব্যস্ততার ভাব নেই বাতাসে কেমন একটা সোঁদা গন্ধ সব মিলিয়ে দিব্যি মনোরম পরিবেশ সঙ্গে একটা ছোট হোল্ডল আর চামড়ার একটা ছোট স্যুটকেস কুলির দরকার নেই রতনবাবু সেগুলো দু হাতে তুলে নিয়ে স্টেশনের গেটের দিকে এগিয়ে গেলেন বাইরে সাইকেল রিকশা পেতে কোনো অসুবিধে হল না ডোরাকাটা হাফ প্যান্ট পরা ছোকরা চালক জিজ্ঞেস করল কোথায় যাবেন বাবু রতনবাবু বললেন নিউ মহামায়া হোটেল জানো ছোকরা ছোট্ট করে মাথা নেড়ে বলল ভ্রমণ জিনিসটা রতনবাবুর একটা বাতিক বলেই বলা যেতে পারে সুযোগ পেলেই তিনি কলকাতার বাইরে কোথাও ঘুরে আসেন অবিষে সুযোগ যে সব সময় আসে তা নয় কারণ রতনবাবুর একটা চাকরি আছে কলকাতার জিওলজিক্যাল সার্ভের আপিসে তিনি একজন কেরানি। আজ ২৪ বছর ধরে তিনি এই চাকরি করছেন তাই বাইরে বেরিয়ে আসার মতো সুযোগ তার বছরে একবারই আসে পুজোর ছুটির সঙ্গে তার বাৎসরিক পাওনা ছুটি জুড়ে নিয়ে তিনি প্রতি বছরই কোথাও না কোথাও ভ্রমণ করে আসেন এই বেড়ানোর ব্যাপারে রতন রতনবাবু সঙ্গে আর কাউকে নেন না বা নেবার ইচ্ছেটাও তার মনে জাগে না প্রথম প্রথম যে সঙ্গীর অভাব বোধ করতেন না তা নয় তার পাশে টেবিলে কেশব বাবুর সঙ্গে এককালে তার এই নিয়ে কথা হয়েছিল মহালয়ার কয়েকদিন আগে রতনবাবু তখন সবে ছুটির করেছেন। তিনি বলেছিলেন। একা মানুষ। চলুন না এবার দুজনে একসঙ্গে কোথাও ঘুরে টুরে আসি কেশব বাবু তার কলমটা কানে গুজে হাত দুটোকে জড়ো করে তার দিকে চেয়ে মাথা নেড়ে মৃদু হেসে বলেছিলেন আপনার পছন্দের সঙ্গে আমার পছন্দ কি মিলবে হ্যাঁ আপনি যাবেন সব উদ্ভট নাম না জানা জায়গায় সেখানে না আছে দেখবার কিছু না আছে থাকা খাওয়ার সুবিধে হরিনা ভাইয়ের কাছে বেশ বুঝতে পেরেছিলেন যে তার মনের সঙ্গে মন মিলিয়ে বন্ধু পাওয়া খুবই শক্ত তার পছন্দ অপছন্দ ব্যাপারটা সাধারণ লোকের সঙ্গে একেবারেই মেলে না কাজেই বন্ধু পাওয়ার আশাটা পরিত্যাগ করাই ভালো সত্যি রতনবাবুর স্বভাব চরিত্রে বেশ একটা অভিনবত্ব ছিল যেমন এই চেঞ্জে যাওয়ার ব্যাপারটা কেশব বাবু মোটেই ভুল বলেননি লোকে সচরাচর যে সব জায়গায় চেঞ্জে যায় রতনবাবু সেদিকে দৃষ্টি দিতেন না তিনি বলতেন আরে মজাই পুরীতে সমুদ্র আছে জগন্নাথের মন্দির আছে দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পাহাড় আছে জঙ্গল আছে হুড্রুত সকলেই জানে আর লোক মুখে রতনবাবুর যেটা দরকার সেটা হলো রেলের স্টেশনের ধারে একটি ছোট্ট শহর ব্যাস আর কিচ্ছু না প্রতি বছরই ছুটির আগে ডাইনিং টেবিল খুলে খুব বেশি দূরে নয় এমন একটি জায়গার নাম বের করে তিনি বলে পড়েন। গেলেন কি দেখলেন তা কেউ জিজ্ঞেস করে না বা কাউকে তিনি না। এমন অনেকবার হয়েছে যে যেখানে গেছেন সে জায়গা নাম তিনি আগে শুনে শোনেনি আর যেখানেই গেছেন সেখানেই এমন একটা কিছু খুঁজে পেয়েছেন যার ফলে তার মন খুশিতে ভরে উঠেছে অন্যদের চোখে হয়তো এসব জিনিস খুবই সামান্য যেমন রাজা ভাত খাওয়ায় একটা বুড়ো অস্বত্থ গাছ যেটা একটা কুল গাছ আর একটা নারকেল গাছকে পাকিয়ে উঠেছে মহেশগঞ্জে একটা নীলকুটির ভগ্নাবশেষ ময়নাতে একটা মিষ্টির দোকানের ডালের বরফি এবারে রতনবাবু যেখানে এসেছেন সে জায়গাটার নাম সিনি নগর থেকে পনেরো মাইল দূরে এই শহর এই জায়গাটা অবশ্য টাইম টেবিল থেকে বার করেন নি তিনি আপিসের অনুকূল মৃত্যুর বলেন জায়গাটার কথা নিউ মহামায়া হোটেলের নামটাও তার কাছ থেকেই পাওয়া রতনবাবুর চোখে হোটেলটাকে বেশ ভালোই বলে মনে হলো ঘরটা ছোট তবে তাতে কিছু এসে যায় না পূব দক্ষিণ দুদিকে দুটো জানালা রয়েছে তাই দিয়ে বেশ চমৎকার দৃশ্য দেখা যায় পঞ্চা চাকরটিকেও বেশ অমায়িক বলে মনে হলো রতনবাবু শীত গ্রীষ্ম দুবেলা গরম জলে স্নান করেন পঞ্চায়েত তাকে আশ্বাস দিল তার জন্য কোনো চিন্তা করতে হবে না হোটেলের রান্নাটা মোটামুটি চলনসই এবং সেটাই যথেষ্ট কারণ খাওয়ার ব্যাপারেও রতনবাবু মোটেই খুঁতখুঁতে নন শুধু একটি বাইনা তার আছে ভাত আর হাতের রুটি এই দুটোই সঙ্গে না হলে তার খাওয়া হয় না মাছের ঝোলের সঙ্গে ভাত আর ডাল তরকারির সঙ্গে রুটি এটাই তাঁর রেয়াজ হোটেলে এসেই পঞ্চাকে তিনি কথাটা জানিয়ে দিয়েছেন এবং পঞ্চাও সে খবর ম্যানেজারকে পৌঁছে দিয়েছে নতুন জায়গায় এলে প্রথম দিনই বিকেলে হেঁটে না বেরোনো পর্যন্ত রতনবাবু শাস্তি বোধ করেন না চিনিতেও এই নিয়মের ব্যতিক্রম হলো না চারটের সময় পঞ্চার এনে দেওয়া চা খেয়েই রতনবাবু বেরিয়ে পড়লেন শহর থেকে বেরোলেই খোলা অসমতল প্রান্তর তার মধ্যে দিয়ে আবার এদিক ওদিক হাঁটা পথ চলে গেছে এই পথের একটা দিয়ে মাইলখানে গিয়ে রতনবাবু একটা ভারী মনোরম জিনিস আবিষ্কার করলেন একটা ছোট্ট ডোবা পুকুর তার মধ্যে কিছু শালুক ফুটে আছে আর তার চারিদিকে অজস্র পাখির জটলা বক ডাহুক কাদাখোঁচা মাছ রাঙা এগুলো রতনবাবুর চেনা বাকিগুলো এই প্রথম তিনি দেখলেন প্রতিদিন বিকেলবেলাটা এই ডোবার ধারে বসেই হয়তো রতনবাবু বাকি ছুটিটা কাটিয়ে দিতে পারতেন কিন্তু দ্বিতীয় দিন আরও কিছু আবিষ্কারের আশায় রতনবাবু অন্য আরেকটা পথ দিয়ে হাঁটতে শুরু করলেন মাইল মাইলখানেক যাবার পর পথে এক পাল ছাগল পড়া দরুন তার হাঁটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হল রাস্তা খালি হবার পর আরও মিনিট পাঁচে খাঁটতেই দেখলেন সামনে একটা কাঠের পুল দেখা যাচ্ছে আরও এগিয়ে গিয়ে বুঝলেন সেটা একটা ওভার ব্রিজ তার নিচ দিয়ে চলে গেছে রেলের লাইন পূব দিকে দূরে স্টেশনটা দেখা যাচ্ছে আর পশ্চিম দিকে যত দূর চোখ যায় সোজা চলে গেছে সমান্তরাল দুটো লোহার পাত এখন যদি হঠাৎ একটা ট্রেন এসে পড়ে আর ব্রিজের তলা দিয়ে সেটা যদি যায় पारे भाए का रेल लाइन दिखे देखिल कोकेर दाड़े से रतनबाबू खेल करें तर पासे तकाते चमके उठते हल लोकट्र पर धूती शर्ट कांधे एक नर्सि रंग रैपा कैम्बिस जूत चोखे बशमा रतनबाब कटका लागल देखे चेन को थाओ। चेना चेना मुने चेना। क्या चेंा चेंा मन हा मझारी हाइट गायर रंग माझारि चोर दृष्टि कैमन उदास भावुक भावुक भाव बस कत हो पंचाशेर बसि नश्चय चूले विशेष पाकरें अंत संधार आलोते तो तेहंतुक ठंडा हाँ हेस रतनबाबू के नमस्कार कर लें रतनबाबू हाथ जोरमस्कार करते गठात बुझे फिलल कैनता खटका लागू लोकटी के चेंा चेंा मन हार कारण कि धाचर एक चेहरा রতনবাবু বহুবার দেখেছেন এবং সেটা তার আয়নায় ভদ্রলোকের চেহারার সঙ্গে তার নিজের চেহারার আশ্চর্য মিল মুখের চৌ কোনো ভাব চুলে টেরি গোফের ধাঁচ থুতনির মাঝখানে খাঁজ কানের লতি এই সবই প্রায় হুবহু এক তবে গায়ের রং আগন্তুকের যেন একটু বেশি ময়লা ভুরু একটু বেশি ঘন আর মাথার পেছনে চুল যেন একটু বেশি লম্বা এবার আগন্তুকের গলার সর শুনেও রতনবাবু চমকে উঠলেন একবার তার পাড়ার ছেলে সুশান্ত একটা টেপ রেকর্ডারে রতনবাবুর গলা রেকর্ড করে শুনিয়েছিল সে গলা আর এই লোকটির গলায় কোনো তফাত নেই বললেই চলে ভদ্রলোক বললেন আমার নাম মনিলাল মজুমদার আপনি তো বোধ নিউ মহামায়া হোটেলে উঠেছেন তাই না রতনলাল মণিলাল নামেও কেমন আশ্চর্য মিল রতনবাবু কোনো রকমে অবাক ভাবটা কাটিয়ে তার নিচের পরিচয়টা দিলেন আগন্তুক বললেন আপনার বোধ আমাকে মনে পড়বে না আমি কিন্তু এর আগেও আপনাকে দেখেছি কোথায় বলুন তো আপনি কত পুজোয় ধুলিয়ান যাননি রতনবাবু ভুরু কপালে তুলে বললেন আপনিও সেখানে গেছিলেন নাকি আগে হ্যাঁ আমি প্রতিবারই পুজোয় কোথাও না কোথাও যাই একা মানুষ বন্ধুবান্ধব বিশেষ নেই আর নতুন নতুন জায়গায় একা একা বেড়াতে দিব্যি লাগে সিনির কথাটা আমার আপিসের এক সহকর্মী আমাকে বলেন বেশ জায়গা কি বলেন রতনবাবু ঢোক গিলে মাথা নেড়ে সম্মতি জানালেন কেমন যেন অবিশ্বাস আর অস্বাস্তি মেশানো একটা ভাব বোধ করছেন তিনি ওদিকের পুকুরটা দেখেছেন যার পাশে পাখির জটলা হয় বিকেলবেলার দিকটা মনিলালবাবু জিজ্ঞেস করলেন রতনবাবু বললেন হ্যাঁ দেখেছেন মনে হলো কিছু ভিন দেশের পাখিও জড়ো হয়েছে ওখানে কিছু পাখি দেখলাম যা বাংলাদেশে আগে দেখিনি আপনার কি মনে হলো এতক্ষণে রতনবাবু খানিকটা স্বাভাবিক বোধ করছেন বললেন আমারও তাই ধারণা আমিও কতগুলো পাখি দেখে চিনতে পারিনি দূর থেকে একটা ঘুম ঘুম শব্দ পাওয়া যাচ্ছে ট্রেন আসছে পূর্ব দিকে চেয়ে দেখলেন দূরে সার্চ লাইট দেখা যাচ্ছে আলোটা ক্রমশ বড় হয়ে এগিয়ে আসছে রতনবাবু আর মনিলাল বাবু দুজনেই ব্রিজের রেলিং এর ধারে গিয়ে শব্দ করে ব্রিজটাকে থরথর করে কাঁপিয়ে ট্রেনটা উল্টো দিকে চলে গেল দুজন ভদ্রলোকী হেঁটে ব্রিজটার উল্টো দিকে গিয়ে যতক্ষণ না ট্রেনটা অদৃশ্য হয় ততক্ষণ সেদিকে চেয়ে রইলেন রতনবাবুর মনে ছেলে মানুষই রোমাঞ্চের ভাব জেগে উঠেছে বাবু বললেন আশ্চর্য এত বয়স হলো তবু ট্রেন দেখার আনন্দটা গেল না বাড়ি ফেরার পথে রতনবাবু জানলেন যে মনিলাল বাবু তিন দিন হল সিনিতে এসেছেন আর কালিকা হোটেলে উঠেছেন কলকাতাতেই তাঁর পৈতৃক বাড়ি কাজও করেন তিনি কলকাতার এক সদাগরী আপিসে মাইনের কথাটা কেউ কাউকে সাধারণত জিজ্ঞেস করে না কিন্তু রতনবাবু একটা অদম্য ইচ্ছের ফলে লজ্জার মাথা খেয়ে সেটা জিজ্ঞেস করে ফেললেন উত্তর যা পেলেন তাতে তার কপালে ঘাম ছুটে গেল এমন কি সম্ভব বাবু আর রতন রতনবাবুর মাইনে এক দুজনেই পান চারশো টাকা দুজনেই ঠিক একই বোনাস পেয়েছেন নক্ষত্র কোন ফিকিরে আগে থেকে জেনে নিয়ে তার সঙ্গে একটা ধাপ্পাবাজির খেলা খেলছে এই কথাটা রতনবাবু কিছুতেই বিশ্বাস করতে পারলেন না প্রথমত তার রোজকার জীবনে কি ঘটছে না ঘটছে তা নিয়ে কেউ কোনোদিন মাথা ঘামায়নি তিনি নিজের তালে নিজেই ঘোরেন আপিসের বাইরে বাড়ি চাকর ছাড়া কারুর সঙ্গে কথা বলেন না কারুর বাড়িতে গিয়ে কখনো আড্ডা মারেন না মাইনের ব্যাপারটা না হয় বাইরে জানাজানি হতে পারে কিন্তু তিনি রাত্রে কখন ঘুমন কি খেতে ভালোবাসেন কোন খবরের কাগজটা পড়েন কোন থিয়েটার বা কোন বাংলা সিনেমা তিনি ইদানিং দেখেছেন এসব তো তিনি নিজে ছাড়া আর কেউই জানে না অথচ এর সব কিছুই যে ভদ্রলোকের সঙ্গে খুব মিলে যাচ্ছে রতনবাবু কিন্তু কথাটা মুখ ফুটে মনিলাল বাবুকে বলতে পারলেন না সারা রাস্তা তিনি শুধু মনিলাল মনিলালবাবুর কথাই শুনলেন আর নিজের সঙ্গে মিল দেখে বার বার অবাক হলেন চমকে উঠলেন নিজের সম্বন্ধে তিনি এগিয়ে গিয়ে কিছুই বললেন না রতনবাবুর হোটেলটাই আগে পড়ে হোটেলের সামনে এসে মনিলাল বাবু বললেন আপনার এখানে খাওয়া দাওয়া কেমন রতনবাবু বললেন মাছের ঝোলটা মন্দ করে না বাকি সব চলনসই আমার হোটেলে রান্নাটা আবার তেমন সুবিদের নয় শুনছি এখানে জগন্নাথ মিষ্টান্ন ভান্ডারে নাকি ভালো লুচি আর ছোলার ডাল করে আজ রাতের খাওয়াটা সেখানে ছাড়লে কেমন হয় रतनबाबू बार धर नागद ठीक वेट करणी लालू चले जावर पर रतनबाबू होटेले ना ढुके किचुखण बस तचारी करल सन्ध्या आकाश परिष्कार आश्चर्य बंधु खुजे पानी अथच ये हटात एम एक लोकर सार्ट डुप्लीकेट संस्करण बला जो चेहरा खानिकता तफात স্বভাবে আর রুচিতে এমন মিল যমজ ভাইদের মধ্যেও দেখা যায় কিনা সন্দেহ তার মানে কি এতদিনে তার বন্ধুর অভাব মিটল রতনবাবু এই প্রশ্নের উত্তর চট করে খুঁজে পেলেন না হয়তো মনিলাল বাবুর সঙ্গে আরেকটু মিশলে তিনি ব্যাপারটা বুঝতে পারবেন একটা জিনিস তিনি বেশ বুঝতে পারছিলেন যে তার একাভাবটা যেন কেটে গেছে এই পৃথিবীতে ঠিক তাঁরই মতো আরেকটি লোক এতদিন ছিল আর তিনি আকস্মিকভাবে তার সাক্ষাৎ পেয়ে গেছেন জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডারে টেবিলের দুদিকে মুখোমুখি বসে খেতে খেতে রতনবাবুর লক্ষ্য করলেন যে তাঁরই মতো মনিলাল মনিলালবাবুও বেশ পরিষ্কার করে চেটে খেতে ভালোবাসেন তাঁরই মতো খাবার মাঝখানে জলখান্না তাঁরই মতো ডালের মধ্যে পাতি লেবু কচলে নেন সব খাবার পরে দই না খেলে রতনবাবুর চলে না মনিলালবাবুর খাবার সময় রতনবাবুর একটা লাগছিল এই কারণে যে তার সব সময় মনে হচ্ছিল যে অন্য টেবিলের লোকেরা তাঁদের দিকে ফিরে ফিরে দেখছে এরা কি তাদের দুজনের মধ্যে মিলটা লক্ষ্য করেছে এই মিলটা কি এতই স্পষ্ট যে বাইরের লোকের চোখেও ধরা পড়ে খাবার পরে রতনবাবু আর মনিলালবাবু চাঁদনি রাতে রাস্তায় কিছুক্ষণ পাইচারি করলেন একটা প্রশ্ন রতনবাবুর মাথায় অনেকক্ষণ থেকে ঘুরছিল এক ভাঁকে সেটা বেরিয়ে পড়ল জিজ্ঞেস করলেন আপনার কি পঞ্চাশ পেরিয়ে গেছে মনিলালবাবু হেসে বললেন এই পেরোল বলে एगारोई पौषे पंच कमप्लीट करब रतनबाबू माथाटा बो को घुरे ग जन्म एक ही दिन तरश तेईस साल एगारो पौष आध घंटा खानिक पायचारी करार पर विदायबार समय मनिलाल बाबू हसलेंपनार संगे आलाप कर बड़ आनंद पेलुमार संगे सहजे कारुर एक बने ना কিন্তু আপনার বেলা সে কথাটা খাটে না বাকি ছুটিটা বেশ আনন্দে কাটবে বলে মনে হচ্ছে অন্যান্য দিন রতনবাবু দশটার মধ্যে ঘুমিয়ে পড়েন সঙ্গে দু একটি বাংলা মাসিক পত্রিকা নিয়ে বিছানায় শুয়ে কিছুক্ষণ পাতা উল্টানোর পর আপনা থেকেই ঘুমে চোখ বুঝে আসে শোয়া অবস্থাতেই হাত বাড়িয়ে বাতির সুইচটা পাওয়া যায় সেটা নেভানোর মিনিট খানেকের মধ্যেই রতনবাবু নাক ডাকতে শুরু করে আজ কিন্তু তিনি দেখলেন যে তার ঘুম আসতে চাইছে না পড়বারও ইচ্ছে নেই পত্রিকাটা হাতের তুলে নিয়ে আবার পাশের টেবিলে রেখে দিলেন মনিলাল মজুমদার রতনবাবু কোথায় যেন পড়েছিলেন যে পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে কোথাও এমন কোনো দুজনকে পাওয়া যাবে না যাদের চেহারা হুবহু একরকম অথচ চোখ हाथहू मिल नाजन मन आश्चर्य मिल की सम्भव शुद्ध मन क्यों बस पेशा गलार स्वर हाँ बसार भंगी चोखे चश्मार पावर इत्यादि हुबहु मिले जा भाले मन है असम्भव ब्यापार कितु से सम्भव हो प्रमाण तो गत चार घंटा रतनबाबू अनेक बार पे रत बारोटा नागाद रतनबाबू बीछाना ड़े उठे घर कूजो कत को आजला खानिका जल नहीं निजे माथाय दिले माथा गरम हो गवस्थाएं घूम आसबें ভিজে মাথায় আলতো করে গামছাটা একবার বুলিয়ে নিয়ে আবার বিছানায় গিয়ে শুলেন বালিশটা ভিজে গেল ভালোই যতক্ষণ না শুকোয় ততক্ষণ মাথা ঠান্ডা থাকবে পাড়া নিস্তব্ধ হয়ে গেছে একটা বিকট বিকটস্বরে চেঁচাতে চেঁচাতে হোটেলের পাশ দিয়ে উড়ে চলে গেল জানালা দিয়ে চাঁদের আলো এসে বিছানায় পড়েছে कख जानी अपना रतनबाबुर मन थ भा मुछे गोख दु बंध हो ग रे घुमोते देरी हवार फले रतनबाबुर सकाले घूम भांगते प्रयटा हो गल नटाय मणिलाल बाबू आसार कथा आज मंगलवार माइलखानिक दूरे एक जगह आज हाट बसबे गतकाल खेते खेते दूजने प्राय एक संगे ही हाटे जावर इच्छे प्रकाश करें কেনার বিশেষ কিছু নেই খালি ঘুরে দেখা আর কি চা খেতে খেতেই প্রায় নটা বাজল সামনে প্লেটে রাখা মৌরির খানিকটা মুখে পুরে হোটেল থেকে বাইরে বেরতেই রতনবাবু দেখলেন মনিলালবাবু হাসি মুখে এগিয়ে আসছেন কাছে এসে মনিলালবাবু প্রথম কথা এলো আপনার সঙ্গে কি আশ্চর্য মিল সে কথা ভাবতে ভাবতে কাল ঘুমোতে অনেক রাত হয়ে গেল উঠে দেখি আটটা বাজতে পাঁচ এমনিতে ঠিক ছটাই উঠে রতনবাবু এ কথার কোনো জবাব দিলেন না দুজনে হাটের দিকে রওনা দিলেন পাড়ার কতগুলো ছোকরা জটলা করছিল রতনবাবুরা তাদের সামনে দিয়ে যাবার সময় তাদের মধ্যে একজন টিটকিরির সুরে বলে উঠল মানিক রতনবাবু মূল, শাকসবজি তরি তরকারি থেকে বাসন কোষণ হাড়ি কুড়ি জামা কাপড় মুরগি ছাগল ইত্যাদি সব দোকান বসেছে ভিড়ও হয়েছে বেশ সেই ভিড়ের মধ্যে দিয়ে এ দোকান সে দোকান দেখতে দেখতে রতনবাবু আর মনিলাল বাবু এগিয়ে চললেন ওটাকে তার হোটেলের চাকরটাকে সামনে ভিড়ের মধ্যে দেখে তার দৃষ্টি নামিয়ে মুখটাকে আড়াল করে দিলেন ছোকরাদের মানিক জোর কথাটা কানে যাওয়া অবধি তার ধারণা হয়েছে তাদের দুজনকে একসঙ্গে দেখে লোকেরা মনে মনে হাসে ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় আচমকা রতন বাবুর মনে একটা চিন্তার উদয় হল হঠাৎ কেন জানি মনে হল যে তিনি একাই ছিলেন ভালো বন্ধুর তার কোনো দরকার নেই আর বন্ধু হলেও সে লোক যেন বাবুর মতো না হলেই ভালো বাবুর সঙ্গে তিনি যতবারই কথা বলেছেন ততবারই তাঁর মনে হয়েছে তিনি যেন নিজের সঙ্গেই কথা বলছেন প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাবে সেটা যেন আগে থেকে জানা তর্ক করার কোনো সুযোগ নেই আলোচনার প্রয়োজন নেই ঝগড়া ঝাঁটির কোন্তিক রায়ের সঙ্গে মুকুন্দ চক্রী তো গলায় গলায় ভাব কিন্তু তা বলে কি দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় না আলবাত হয় কিন্তু তবু তো তারা বন্ধু সত্যি করেই বন্ধু সবকিছু মিলিয়ে তার বারবার মনে হতে লাগলো যে মনিলাল মজুমদার লোকটি তার জীবনে না এলেই যেন ভালো ছিল ঠিক একই রকম দুজন লোক যদি জগতে থাকেও তাদের পরস্পরের কাছে কাছাকাছি আসাটা কোনো কাজের কথা নয় সিনি থেকে কলকাতা ফিরে গিয়ে মনিলাল বাবুর সঙ্গে হয়তো দেখা হয়ে যেতে পারে এ কথা ভাবতেই রতনবাবু শিউরে উঠলেন একটা দোকানে বাঁশের লাঠি বিক্রি হচ্ছিল রতনবাবুর অনেক দিনের শখ একটা লাঠি কেনার কিন্তু মনিলাল বাবু দর করছেন দেখে রতনবাবু অনেক কষ্টে তাঁর লোভ সংবরণ করলেন শেষটাই দেখেন কি মনিলাল বাবু নিজেই একটার জায়গায় দুটো লাঠি কিনে তার একটি তাকে উপহার দিলেন দেবার সময় আবার বললেন এই সামান্য লাঠিটা বন্ধুত্বের চিহ্ন হিসেবে নিতে আপনার নিশ্চয়ই আপত্তি হবে না হাটের পর হোটেলের দিকে ফেরার পথে বাবু অনেক কথা বললেন তাঁর ছেলেবেলার কথা তার মা বাবার কথা তার স্কুল কলেজের কথা রতনবাবুর শুনতে শুনতে মনে হচ্ছিল যে তাঁর নিজের জীবন কথাই যেন কেউ তাকে গড় করে শুনিয়ে যাচ্ছে বিকেলবেলা চা খেয়ে দুজনে মাঠের মাঝখানের পথ দিয়ে ব্রিজের দিকে হাঁটতে হাঁটতে রতনবাবুর মাথায় ফন্দিটা এলো কথা তাঁকে বেশি বলতে হচ্ছে না তাই মাথাটা কাজ করছিল ভালো দুপুর থেকেই মনে হচ্ছে এই লোকটাকে হটাতে পারলে ভালো হয় কিন্তু উপায়টা মাথায় আসছিল না ঠিক এই মুহূর্তে পশ্চিমের আকাশে কালো মেঘটা চোখে পড়তেই রতনবাবু উপায়টা যেন তাঁর চোখের সামনে জলজ্যান্ত দৃশ্য হিসেবে দেখতে পেলেন তিনি দেখলেন যে তারা দুজন যেন ওভার ব্রিজের রেলিং এর ধারটায় দাঁড়িয়ে আছেন দূরে পশ্চিম দিক থেকে ছটার মেল ট্রেনটা ছড়ের মতো এগিয়ে আসছে এঞ্জিনটা যখন বিশ গজের মধ্যে এসে পড়েছে তখন তিনি মনিলালবাবুর কাঁধে প্রচন্ড ধাক্কা দিয়ে বাবু হাঁটা অবস্থাতেই চোখ বন্ধ করলেন তারপর চোখ খুলে আর চোখে একবার মনিলাল বাবুর দিকে দেখে নিলেন মনিলাল বাবুকে কিছুমাত্র চিন্তিত বলে মনে হল না কিন্তু দুজনের মধ্যে যদি এতই মিল হয় তাহলে মনিলাল মনিলালবাবুও হয়তো মনে মনে তাকে হটাবার কোনো ফন্দি দিয়ে কিন্তু তাঁর চেহারা দেখে তা মনে হল না সত্যি বলতে কি ভদ্রলোক দিব্যি মনের আনন্দে গুনগুন করে গান গাইছেন হিন্দি সিনেমার এই গানের সুরটা রতন বাবুও মাঝে মাঝে গুনগুন করে থাকেন পশ্চিমের কালো মেঘটা এগিয়ে এসেছে সূর্য মেঘের পিছনে ঢাকা বোধহয় আর কয়েক মিনিটেই অস্ত যাবে রতনবাবু চারিদিকে চেয়ে ত্রিসীমানায় আর অন্য কোনো মানুষের চিহ্ন দেখতে পেলেন না ভালোই হয়েছে কাছাকাছির মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি থাকলে তার প্ল্যান ভেস্তে যেত আশ্চর্য একটা মানুষকে খুন করার কথা ভেবেও রতনবাবু নিজেকে দোষী মনে করতে পারলেন না মনিলালবাবুর যদি কোনো বিশেষত্ব থাকত এমনকি তার স্বভাব চরিত্র যদি রতনবাবুর চেয়ে সামান্য অন্য রকমও হতো তাহলে রতনবাবু তাকে মারবার কথা কল্পনাই করতে পারতেন না রতনবাবুর বিশ্বাস হয়েছে যে একই রকম দুজন লোকের একসঙ্গে বেঁচে থাকার কোনো সার্থকতা নেই তিনি নিজে আছেন নিজে থাকবেন এটাই যথেষ্ট মনিলালবাবু থেকেও যদি তার থেকে দূরে থাকতে পারতেন যেমন এই কিছুদিন আগে পর্যন্ত ছিলেন তাতে তার আপত্তি করার কিছু ছিল না কিন্তু এখন এই আলাপের পর সেটা সম্ভব নয় তাই তাকে সরিয়ে ফেলা নেহাতি দরকার দুই ভদ্রলোক जटाई पौछल बस घुमट करणीलू बोल रे दिखे बिस्टि कलिए ठंडा पड़े रतनबाबू फाके एक बार घड़ीटा देखे निलें छा बजते बारो मिनिट ट्रेनट ना कि खूब टाइम जतायात कर আর বেশিক্ষণ নেই রতনবাবু তার জড়ো ভাবটা ঢাকবার জন্য একটা হাই তুলে বললেন বৃষ্টি হলেও ঘন্টা চার আগে কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না সুপুরি খাবেন মনিলালবাবু পকেট থেকে একটা গোল টিনের কৌটো বার করে ঢাকনা খুলে রতনবাবুর দিকে এগিয়ে দিলেন রতনবাবুর পকেটেও একটা কৌটুতে সুপুরি ছিল তিনি সেটা আর বার না করে সেটার কথা উল্লেখ না করে মনিলাল বাবুর কৌটো থেকে একটা সুপুরি নিয়ে মুখে পুড়ে দিলেন আর প্রায় সেই মুহূর্তে ট্রেনের আওয়াজটা শোনা গেল আজ ট্রেনটা ছটার একটু আগেই চলে এসেছে মনিলালবাবুর রেলিং এর দিকে এগিয়ে গিয়ে घड़ी देखे पश्चिम चारिदी अंधकार उज्जवल दूर ट्रेन तब आलोटा द्रुत बेड़े चले दृष्टि तक चोखे जल एसकेल चेबा लोक रास्ता दिए ब्रिजनाश लोकटा थामी रतनबाबल लोकटा ताश दिए झड़े बेगे सैकेल चाल उल्टो दिखे रास्ता दिए सन्धार अंधकार अदृश्य हो ग्रेन टाइम प्रचंड तापटे एगिए চোখ ঝলসানো হেডলাইটে দূরত্ব আন্দাজ করা কঠিন আর কয়েক সেকেন্ডের মধ্যেই ওভারব্রিজ কাঁদতে শুরু করবে ট্রেনের শব্দে কান পাতা যায় না মনিলালবাবু রেলিং এর ধারে দাঁড়িয়ে ট্রেনের দিকে চেয়ে আছেন একটা বিদ্যুতের চমক আর সেই সঙ্গে সঙ্গে রতন বাবু তার সমস্ত শক্তি প্রয়োগ করে দু হাত দিয়ে মনিলাল মনিলালবাবুর পিঠে মারলেন ধাক্কা মনিলাল দেহটা হাত উঁচু কাঠে বেলিং এর ওপর দিয়ে উল্টে শটাং চলে গেল নিচে একেবারে রেল লাইনের দিকে ঠিক সেই মুহূর্তে বাবু বুঝতে পারলেন যে ওভারব্রিজটা কাঁপতে শুরু করে দিয়েছে রতনবাবু আজ আর ট্রেন চলে যাবার দৃশ্য দেখার জন্য অপেক্ষা করলেন না কাঠের ব্রিজটার মতোই তার মধ্যেও একটা কাপড়ি শুরু হয়েছে পশ্চিমের মেঘটা অনেকখানি এগিয়ে এসেছে আর মাঝে মাঝে বিদ্যুতের চমক রতনবাবুর র্যাপারটা বেশ ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে হোটেলের দিকে রওনা দিলেন বৃষ্টির প্রথম পশলাটা এড়াবার ব্যর্থ চেষ্টায় শেষের রাস্তাটুকু প্রায় দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে বাবু হোটেলে ঢুকলেন ঢুকেই তার কেমন যেন খটকা লাগলো এটা কোথায় এলেন তিনি মহামায়া হোটেলের সামনে ঘরটা তো এরকম নয় এরকম টেবিল এরকম ভাবে চেয়ার সাজানো দেয়ালে এরকম ছবি এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ দেয়ালে একটা কাঠের বোর্ড তার চোখে পড়ল কি এসে ঢুকেছেন তিনি এইখানেই তো মনিলাল বাবু ছিলেন না বৃষ্টিতে ভিজলেন নাকি কে একজন প্রশ্ন করলো তাকে रतनबाबू घूर देखें कोकड़ा चूल सबुजाए रतनबाबुरख देखे भद्रलोक जान एक अप्रस्तुत हो सरि भूल हटात मणिलाल बाबू मन हो प्रश्नता शुने रतनबाबेहट बेधे दूजे एक संगे बैरिए से देखे क्या मान कि लक्ष्य करा देखे मन थक रतन बाबू खूब भलो भाई पोछनर परल वाला तो तुजन के নিশ্চয়ই দাঁড়িয়ে থাকতে দেখেছে কিন্তু তখন রীতিমতো অন্ধকার হয়ে এসেছে দ্রুত বেগে সাইকেল চালিয়ে যাবার লোক তাদের মুখ চিনে মনে করে রেখে দিয়েছে অসম্ভব রতনবাবু যতই ভাবলেন ততই তিনি নিশ্চিন্ত বোধ করতে লাগলেন मणिलाल बाबूर मृतदेह आविष्कार निश्चय कंतु तार फले रतनबाबूर ओपर सन्देह पड़े तर विचार शिव के खनि हिसेबुदंडे दंडित होते ये सब कथा रतनबाबुरुते ही विश्वास हल ना बहरे बिस्टि देखे रतनबाबू कलिका होटेले बस एक पेयला चा खेलें সাড়ে সাতটা নাগাদ বৃষ্টি থামল রতনবাবু শটান নিউ মহামায়ায় চলে এলেন কি অদ্ভুতভাবে ভুল করে তিনি ভুল হোটেলে গিয়ে হাজির হয়েছিলেন সেটা ভাবতেও তার হাসি পাচ্ছিল রাত্রে পেট ভরে খেয়ে বিছানায় শুয়ে দেশ পত্রিকা খুলে অস্ট্রেলিয়ার বুনো জাতিদের সম্বন্ধে একটা প্রবন্ধ পড়ে রতনবাবু ঘরের বাতি নিভিয়ে দিয়ে পরম নিশ্চিন্তে চোখ বুঝলেন আবার তিনি একা এবং অদ্বিতীয় তার সঙ্গী নেই সঙ্গীর কোনো প্রয়োজনও নেই তিনি এতকাল যেমনভাবে কাটিয়েছেন আবার ঠিক তেমনইভাবেই কাটাবেন এর চেয়ে আরাম द्युत चमक और मेघर गर्जन क्योंकि कारण रतनबाबू नाक डाकते शुरू कर সকালে চা দেবার সময় পঞ্চা বললেন তারপর গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক করে বললেন তুমি গিয়েছিলে হাটে পঞ্চা একগাল হেসে বলল হ্যাঁ বাবু দেখলাম তো দেখতে পাননি কই না তো এর পরে পঞ্চার সঙ্গে তার আর কোনো কথা হয়নি চা খাওয়া শেষ করে হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে তিনি কালিকা হোটেলের সামনে এসে পৌঁছলেন কালকের সেই কোঁকড়া চুলওয়ালা ভদ্রলোকটি আরও কয়েকজন বাঙালি ভদ্রলোকের সঙ্গে দরজার গোড়ায় দাঁড়িয়ে চিন্তিতভাবে কথাবার্তা বলছেন মনিলালবাবুর নাম আর সুইসাইড কথাটা রতনবাবুর কানে এলো তিনি ভালো করে শোনার জন্য আরেকটু এগিয়ে গেলেন শুধু তাই না একটা প্রশ্নও করে বসলেন কে আত্মহত্যা করল মশাই গতকালের ভদ্রলোক বললেন কাল আপনাকে দেখে যে লোক বলে ভুল তিনি করেছিল সেই রকমই তো মনে হচ্ছে রেল লাইনের ধারে লাশ পাওয়া গেছে একটা ওভার ব্রিজ আছে তারই ঠিক নিচে মনে হয় ওপর থেকে লাফিয়ে পড়েছিলেন ভদ্রলোক এমনিতেই একটু অদ্ভুত গোছের ছিলেন কার সঙ্গে বিশেষ কথাবার্তা বলতেন না আমরা ওকে নিয়ে বলা বলি করতুম ডেড বডি পুলিশের জিম্মায় ভদ্রলোক চেনাশুন কেউ নেই এখানে কলকাতা থেকে এসেছিলেন এর বেশি আর কিছুই নাকি জানা যায়নি রতনবাবু সহানুভূতির ভঙ্গিতে বারদুয়েক মাথা নেড়ে চুকচুক করে শব্দ করে আবার হাঁটতে শুরু করলেন তাহলে খুনের কথাটা কারুর মাথাতেই আসেনি आश्चर्य सौभाग्यतारी सहज लोकेय पाई क्या रतनबाबू मने मने भारि हालका बोध करल आज आड़ाते भावते आनंद लगे गतकाल मणिलाल बाबू के ठेला देय बोधाय रतनबाबुर शर्टर एक बोताम छिड़े गए একটা দর্জির দোকান খুঁজে বার করে তিনি বোতামটা লাগিয়ে নিলেন তারপর একটা মনিহারি দোকান থেকে একটা নিম টুথপেস্ট কিনলেন নাহলে কাল সকালে দাঁত মাজা হবে না যেটা রয়েছে সেটা টিপে টিপে একেবারে চ্যাপ্টার শেষ অবস্থায় এসে পৌঁছেছে দোকান থেকে বেরিয়ে এসে কিছু দূর যেতেই একটা বাড়ির ভেতর থেকে কীর্তনের আওয়াজ এলো রতনবাবুর কানে রতনবাবু খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কীর্তন শুনলেন তারপর শহরের বাইরে একটা নতুন রাস্তা দিয়ে মাইলখানে খেঁটে এগারোটা নাগাদ হোটেলে ফিরে এসে স্নান খাওয়া সেরে দিবানিদ্রার উদ্যোগ করলেন যথারীতি তিনটে নাগাদ ঘুম ভাঙল আর ভাঙা মাত্র রতনবাবু বুঝতে পারলেন যে তার মন চাইছে আজ সন্ধ্যায় আরেকবার ওভারব্রিজটাই যেতে গতকাল খুব স্বাভাবিক কারণেই রতনবাবু ট্রেনের দৃশ্যটা উপভোগ করতে পারেননি আকাশে মেঘ অবি কাটেনি কিন্তু তাতে ক্ষতি নেই বৃষ্টির কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না আজ তিনি ট্রেন আসা থেকে শুরু করে চলে যাবার শেষ মুহূর্ত পর্যন্ত আরাম করে দেখবেন পাঁচটার সময় চা খেয়ে রতনবাবু নিচে নামলেন সামনেই ম্যানেজার শম্ভুবাবু বসে আছেন রতন বাবুকে দেখে বললেন যে ভদ্রলোকটি কাল মারা গেছেন তার সঙ্গে আপনার আলাপ ছিল না কি রতন বাবু প্রথমটা কিছু না বলে অবাক হবার ভান করে শম্ভুবাবুর দিকে চাইলেন তারপর বললেন কেন বলুন তো না ইয়ে মানে পঞ্চা বলছিল হাটে আপনাদের দুজনকে এক সঙ্গে দেখেছে রতন বাবু অল্প হেসে শান্তভাবে ভাবে বললেন আলাপ আমার এখানে কারুর সঙ্গেই হয়নি হাটে একাধজনের সঙ্গে কথা হয়েছে বটে তবে কি জানেন কোন লোকটি যে মারা গেছেন সেটাই তো আমি জানি না ও হো শম্ভুবাবু হাসলেন ভদ্রলোক বেশ আমুদে। ও উনিও আপনারই মতো হাওয়া বদলাতে এসেছিলেন কালিকা হোটেল কালিকা হোটেলে উঠেছিলেন ও তাই বুঝি রতনবাবু আর কোনো কথা না বলে বেরিয়ে পড়লেন প্রায় দু মাইল পথ আর বেশি দেরি করলে ট্রেন দেখা যাবে না রাস্তায় তার দিকে আর কেউ সন্দিগ্ধ দৃষ্টি দিল না গতকাল যে ছেলেগুলো জটলা করছিল তাদের কাউকেই আজ আর দেখা গেল না ওই মানিক জোর কথাটা রতনবাবুর ভালো লাগেনি ছেলেগুলো কোথায় গেল একটা ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছেন রতনবাবু পাড়ায় পূজো আছে ছেলেগুলো নির্ঘাত সেখানেই গেছে রতনবাবু নিশ্চিন্ত মনে এগিয়ে চললেন খোলা প্রান্তরের মাঝখানের পথে আজ তিনি একা মনিলালবাবুর সঙ্গে আলাপ হবার আগেও তিনি নিশ্চিন্ত মানুষ ছিলেন কিন্তু আজ তার নিজেকে যেমন হালকা মনে হচ্ছে তেমন হালকা এর আগে কখনো মনে হয়নি ওই যে বাবলা গাছ ওটা পেরিয়ে মিনিটখানে খাঁটলেই ওভারব্রিজ আকাশ মেঘে ভরা তবে ঘন কালো মেঘ নয় ছাইয়ের মতো ফিকে মেঘ বাতাস নেই তাই সমস্ত মেঘ যেন এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে ওভারব্রিজটা দেখতে পেয়ে রতনবাবুর মন আনন্দে নেচে উঠল তিনি পা চালিয়ে এগিয়ে গেলেন বলা যায় না ট্রেন যদি কালকে চেয়েও বেশি তাড়াতাড়ি এসে পড়ে মাথার উপর দিয়ে এক ঝাঁক বক উড়ে গেল ভিন দেশের বক কিনা কে জানে ব্রিজের ওপর দাঁড়িয়ে সন্ধ্যার নিস্তব্ধতাটা রতনবাবু বেশ ভালো করে বুঝতে পারলেন খুব মন দিয়ে কান পাতলে ক্ষীণ ঢাকের শব্দ শহরের দিক থেকে শোনা যায় এ এছাড়া আর কোনো শব্দ নেই রতনবাবু রেলিং এর পাশটায় গিয়ে দাঁড়ালেন ওই যে দূরে সিগনাল আর ওই যে আরো দূরে স্টেশন রেলিং এর নিচের দিকের কাঠের ফাটলে কি যেন একটা জিনিস চকচক করছে রতনবাবু উপুর হয়ে হাত বাড়িয়ে জিনিসটাকে বার করে আনলেন সেটা একটা গোল টিনের কৌটো তার ভিতরে অ্যালাজ আর সুপুরি রতনবাবু একটু হেসে সেটাকে ব্রিজের উপর থেকে নিচের লাইনে ফেলে দিলেন ঠুং করে একটা মৃদু শব্দও পেলেন তিনি কতদিন ওইখানে পড়ে থাকবে ওই সুপুরির কৌটো খেয়ে জানে কিসের আলো ওটা ট্রেন আসছে এখনও শব্দ পাওয়া যাচ্ছে না কিন্তু আলো এগিয়ে আসছে রতনবাবু অবাক হয়ে আলোটা দেখতে লাগলেন হঠাৎ একটা দমকা বাতাসে তার কাঁধ থেকে র্যাপারটা খসে পড়ল রতনবাবু সেটাকে আবার বেশ ভালো করে জড়িয়ে দিলেন ए बारे शब्द पाँच गुड़ गुड़ गुड़ गुड़ कम कम कम कम कम कम कमकुमुम जान एक झड़ एग्जिए मेघे गर्जन रतनबाबुल हठात मन हल तर पिछने के जान एसे दाड़े एसम ट्रेनर दिक्कत चोख फिरान मुश्किल कंतुता चारिदिक চট করে চোখ ঘুরিয়ে দেখে নিলেন কেউ কোথাও নেই অন্ধকার কম তাই দেখতে অসুবিধে নেই শুধু তিনি আর ওই দ্রুত ধাবমান চাঁদরে ট্রেনটা ছাড়া মাইল খানেকের মধ্যে আর কেউ আছে বলে মনে হয় না ট্রেন এখন একশো গজের মধ্যে রতনবাবু রেলিং এর দিকে আরো এগিয়ে গেলেন আগেকার দিনের স্টিম এঞ্জিন হলে এতটা এগিয়ে যাওয়া নিরাপদ হতো না চোখে মুখে কয়লার ধোঁয়া ঢুকে যাওয়ার বিপদ ছিল এই ট্রেন ডিজেল ট্রেন তাই ধোঁয়া নেই শুধু বুক কাঁপানো বুড় শব্দ আর চোখ ঝলসানো হেডলাইটের আলো ওই এসে পড়ল ট্রেন ব্রিজটার নিচে রতনবাবু তার দুই কনুইয়ের উপর ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে পড়লেন আর ঠিক সেই মুহূর্তে পিছন থেকে দুটো হাত এসে তার পিঠে মারল এক প্রচন্ড ধাক্কা রতনবাবু টাল সামলাতে পারলেন না কারণ রেলিংটা ছিল মাত্র দু হাত উঁচু মেল ট্রেনটা সশাব্দে ব্রিজ কাপিয়ে চলে গেল পশ্চিম দিকে যেদিকের আকাশে রক্তে রং এখন বেগুনি হয়ে এসেছে বাবু এখন আর ব্রিজের উপর নেই তবে তার চিহ্ন একটি জিনিস এখনো রেলিং এর কাঠের একটা ফাটলে আটকে রয়েছে সেটা সুপুরি আর এলাচে ভরা একটি অ্যালুমিনিয়ামের শুনছিলেন রতনবাবু আর সেই লোকটা রচনা সত্যজিৎ রায় গল্প পাঠে মীর